যে ব্যক্তি নির্দিষ্ট না কি করবে জামান বিন আব্দুল সালামদের এই ফটুয়া অনুযায়ী হেতে কোন দিন না জানি আব্দুর রহমান আর সুদৈশ এই জন্যই আমাদের এই বুঝা গেল এদের সেইভাবে প্রকাশ্যে খুনের হত্যার আমাকে একটি নির্দিষ্ট আলোচ বিষয়ের উপরে কথা বলতে বড়দের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমি চেষ্টা করব দলিলের আলোকে নির্দিষ্ট আলোচ্য বিষয়ে কিছু কথা রাখার চেষ্টা অংশের অনুবাদ আমাদের অধিকাংশ মুসলমানরাই জানি আল্লাহ এই আয়াতে বলতেছেন আল্লিয়া আজকের দিনে আমি তোমাদের জন্য সালাম থেকে নিয়ে হজরতা আল নবীন আলিহি সাল সালাম পর্যন্ত কোন নবীকে को रसूल के अल्लाह युसंबाद ना जे हमें तुम्हार माध्यम आल्लर दिन पूर्ण करवा আল্লাহ না আদমকে দিয়েছেন না ঈসাকে না দিয়েছেন। না দিয়েছেন। না ইব্রাহিমকে দিয়েছেন না ইসমাইলকে দিয়েছেন না লুতকে দিয়েছেন এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন কমবেশ কোন নবীকে আল্লাহ এই সুসংবাদ দেন নাই जे अभी तुम्हारे माध्यम दिन के पूर्ण कराद একমাত্র আমাদের নবী সবচেয়ে নবী সবচেয়ে কাছে জিমাইল পাঠিয়ে নবীকে জানিয়েছেন হে নবী আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দিনের বিল্ডিং আল্লাহামদুল এক নম্বর আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পূর্ণ করেছেন কি করেছেন বদ্ধ দিবেন না তো মনে মনে তাহলে এক নাম্বার আমাদের নবীর মাধ্যমে আল্লাহর ঋণকে পূর্ণ করেছেন কি করেছেন এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীকে কখনো दान दान शहीद करते गए नबी तीन तीन की बचर बंदी जीवन <ककि musician> तो नबीर मध्यम आल्ला संरक्षण ना करा ना नष्ट्रा तो नदीर मल्लाेम पू तमकिन करते जो तो सर्वप्रथम नबीर पर जगह दिए सहबा करामा जगह दिए बोलें कारा जगन सा अर्थात नबीर पर दिने विधान নামাজ এসেছে সর্বপ্রথম এই বিধানকেছেন বিধান করেছেন সাহাবায় কেরম এই পূর্ণাঙ্গ দিনের বিধান রোজা এসেছে সর্বপ্রথম এই বিধানকে জায়গা দিয়ে রোজা রেখেছেন সাহাবায় কেরম এই পূর্ণাঙ্গ দিনের বিধান জাকাত এসেছে সর্বপ্রথম हालसे सर्वप्रथम दिए हाल सहराम पूर्णांग दिन विधान सर्वप्रथम जब सहबाई कैरम कारा जी জায়গা দিতে গিয়ে হজরত নবিনা রবি আনহার শরীরের চামড়া ज्वल्त अंगारे से हजरते हमार बारो टुकड़ा लाश तेल निक्षिरा दिन के जबा दिए बदर चौदह जन सह निजे सतानी शरीर खून ढेले दिए जोर माउन दस जन सी निजे पूर्ण हवा दिन के सर्वप्रथम सहबीरा जगह কারা জায়গা দিয়েছে না পৃথিবীর মানচিত ছিলেন কোনায় কোনায় ওই দিনকে পৌঁছে দিতে বের হয়ে পড়েছিলেন কি বলেন সাহাবিরা দুইটা কাজ করেছেন এক নম্বর নবীর কাছ থেকে ওই দিনটা নিয়েছেন আমল করেছেন আবার এই দিনকে নিয়ে ছড়িয়ে পড়েছেন কি করেছেন কথা বলতে হবে কি করেছেন এই আলাদা হতে দিয়েছেন এই দিনকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে হজরতানের আমলে ষোল হাজার শহীদ হয়েছেন হজরত আলীর আমলে এক নম্বর দিনকে জায়রা দিয়েছেন আবার ছড়িয়ে দিয়েছেন আবার কি করেছেন বলেন না বলেন না কি করেছেন অর্থাৎ তারা প্রথমে পেতাম কিনে দিন করেছেন জায়গা দিয়েছেন জায়গা দেবার পরে ওই দিন বুকে ধারণ করে ছড়িয়ে পড়েছেন কি করেছেন फ्रिकार जंगले पर्थात सहबीरा नबीर दिन छड़िए पड़े भाई अर्थात এই বিধান গুলোকে ধারণ করে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছেন কি করেছেন ছড়িয়ে পড়েছেন না কাছে ছিল এখনই সাহাবিরা কেমন পর্যন্ত থাকবেন ইমানের সাথে না থাকবেন আল্লাহ চলে যাবেন মানে দিন শেষ না পর্যন্ত থাকবেন এখনই সাহাবিদের কাছে তো দিনটা ছিল সাহাবিরা কবরে চলে গেলে পরবর্তী প্রজন্মের বজু করতে হবে কি হবে না করতে হবে না গোসল করতে হবে না जड़िए पड़े एन नम्बर एक दरकार दिन एक एक के एकत्र दिन के তরিকা অজুর তরিকা হজের তরিকা বিবাহের তরিকা তালাকের তরিকা ব্যবসার তরিকা বাণিজ্যের তরিকা জিন্দগির মশলা গুলো সাহাবিদের কাছ থেকে নিয়ে पोरे जातीर पेश एशे सुही भापे दिन क्या करा जानईदुर বিধান বিধানগুলোকে বাপ বাপ করে ফসল ফসল করে অধ্যায় অধ্যায় করে পরিচ্ছেদ পরিচ্ছেদ করে আর সহজ ভাষায় বলি प्रथम श्रेन दिए संकुचे बलारे भेह পরিষ্কার শব্দে বলে চারটি প্রথমে শিরোনাম প্রথমে কি বলে প্রথমে কি বলে শিরোনাম শিরোনাম মাথার চার ভাগের এক ভাগ মাসাজ করতে হবে উভয় পায়ের টাকু সহ ধৌত করতে হবে এই চারটা ফরজ এই চারটা কি মক্সবের ছাত্র পরে কি পরে না প্রথমে শিরোনাম বলে প্রথমে শিরোনাম বলে এরপরে দেয় এই সমাজে পণ্ডিত আছে আছে কি নাই বোকারী মুসলিম কত কিতাবের অনুবাদ আছে অনুবাদ থাকতে আবার হুজুরের কাছে যাবু কেন এখন ফরজ ওই শিরোনাম বলে নাম্বার আকারে চাচাটাই বলে দেয় চারটাই এবার আমি যদি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বঙ্গানুবাদের কোরআ শরিত আপনাকে ধরিয়ে দেই আর আপনাকে বলি ভাবছেন এখানে কোরআনের পুরাত আছে এরপরে নাম্বার আকারে অজুর ফরজটা বলে দেয় এমন ভাবে শিরোনাম এবং নাম্বার আকারে অজুর ফরজের কথা লেখা একটা আয়াত দেখাও একটা শিরোনাম বলে নাম্বার আকারে অজুরের ফরজটা বলে দেয় এইভাবে পরিষ্কার শব্দে লেখা ওজুর ফরজ নির্ভর একটা আয়াত খুঁজে পাবেন না একটা আয়াত বাংলা অনুবাদ পরী নিঃসংখে শিরোনাম দিয়ে নাম্বার আকারে অদুর ফরজ বলার ক্ষমতা রাখি না এবার ইমাম আবু হানিফা এসে তিনি কি করলেন তিনি কুরআনের আয়াত দেখলেন ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ভুজুহাতুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامসাহু বিরুউসকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই আয়াতটা তিনি দেখলেন দেখার পরে এবারে 40 জন ছাত্রের মাধ্যমে লিখালেন যে লিখক কি লিখক এই আয়াতকে সামনে লিখে সামনে রেখে লেখো ওজুর ফরজ চারটি ওজুর ফরজ যে নাই করেন কিন্তু সেই ফরজটা লিখে দিলেন নাম্বার আকারে সেই ফরজটা অনেক জগন্য কাজ করছে না বদ্ধ করা দরকার ওর জন্য কারণ সাতটা শিরোনাম দিলেন নাম্বার আকারে লিখে দিলেন অধুর পরসুর সন্ন্যটা ভঙ্গের কারণ উনিশটা শিরোনাম দিলেন সহজ ভাষায় শিরোনাম আর নাম্বার আকারে লিখে দিয়ে জাতির উপরে বড় করেছেন তিনি গুণা হবে না নিশ্চিত মাঠ হবে না তো বলেন না ইমাম মোহাম্মদ আজকে সহজ মুখস্ত করার শিখতো ইমাম আবু হারিপা মালাগুলো উদ্ভাবন করলেন আর তার বের করা হ্যাঁ ভালো করে বুঝেন ভালো করে বুঝেন পাঁচশো বছর পরে ইমাম কুদুরি এসে সেই ছয় কিতাবের দিকে সম্বন্ধ করে জহির বাকি কিতাবের দিকে সম্বন্ধ করে গায়রে জাহিрур রিওয়ায়াত নামে ওই কিতাবের মাসআলাগুলো কুদুরিতে লিখলেন কুদুরি থেকে হিদায়াত হিদায়াত থেকে ফতোয়ে আলমগিরি ফতোয়ে শামী ফতোয়ে Татарখানিয়া خلاصাতুল ফতোয়া مبسুত সরফতি আল বদায়েস সনায়ে আল بحর রায়ব আন-নারুল সহজ কথায় লেখা হলো এখন আমরা এক কিতাবের মাঝেই খুব ঝন্ন কাজ করছে না হ্যাঁ খুব খারাপ কাজ করছে না গালি খাওয়া উচিত না করা উচিত আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনদের কি হতো ওজুর ফরজ বের করতে করতে জিন্দি শেষ হয়ে যাইতো ইমাম আবু হানিফা কত বড় করে বই পড়তে পারে সেও বৃহস্পতি পড়ে ওজুর তরিকা গোসলের তরিকা নামাজের তরিকা হদের তরিকা বিবাহের তরিকা তারাকের তরিকা জিন্দিগির সব মাসালা গুলো এক বইয়ে পেয়ে যাওয়া এক কাজ করেছেন কি করেছেন আবার নবীর মাধ্যমে দিন তা এবং ছড়িয়ে পড়েছে ইমাম আবু হানিফার মাধ্যমে ওই দিন একত্রিত হয়েছে কি হয়েছে এবার নাম মুখস্থ করেন আমাদের এক নম্বরের নাম আমরা আহলুস সুন্নাহ আহলুস সুন্নাহ গোড়া হবেন আপনি বল না আহলুস সুন্নাহ এর কারণ হলো আমরা তাকমিলের দীন ওয়ালা দীন পূর্ণকারী আমাদের যে নবী দিন করেছেন পূর্ণ করেছেন সেই নবীকে মানি এই জন্য নাম আহলুস নাম বলেন না বলেন না নাম এই দিয়ে ওই জামাতে নামের দ্বিতীয় অংশ বল জামা নামের দ্বিতীয় অংশ আর হানাফি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন যে আলু না মানে নবী তাকমিলা নবীকে মানে ওই ব্যক্তি না। আমি আপনি কি হানফিনা আপনি কি না আপনি বলবেন আমি তো হানফি ও তো কোন খুশিও শরবে বেটা এলাকার নাম কি থানার নাম কি নরসিং রা আচ্ছা বিভাগ ঢাকা বিভাগ কি আর দেশের নাম বাংলাদেশ দেশের নাম কি আমি আপনাকে প্রশ্ন করতে যে পাঁচদনের অধিবাসী হ্যাঁ দরকার না বাংলাদেশি না বাংলাদেশি না হয়ে পাঁচ দনের অধিবাসী হতে পারে যে বলবে আমি পাঁচ দলের অধিবাসী আমরা বুঝে যাই এই লোকটা অবশ্যই অবশ্যই নর্থ সিং অধিবাসী যে নর্থ সিন্ধীর অধিবাসী সে অবশ্যই আমাদের ঢাকাবাসী যে এই ব্যক্তি ঢাকাবাসী সে তো অবশ্যই বাংলাদেশি তো যে ব্যক্তি বলে যে ব্যক্তি বলে আমি তো অনুসারী হতে হলে তাকে তো অবশ্যই আলো সুন্নার অন্তর্ভুক্ত হতে হবে আর আলু সুন্না মানে তো সে আর যে মোহাম্মদী সে তো অবশ্যই মুসলিম অবশ্যই কারণ কোন ব্যক্তি হানাফি হতে পারে না ওয়াল জামাত না হইলে ওয়াল জামাত হতেই পারে না যদি না সে আলু শুননা হয় মুহাম্মদি হতেই পারে না মুসলমান না হইলে কথা কি ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেনাশ নম্বর আয়াকে এটা এই জায়গায় রাখেন সামনে আসলে আল্লাহ বলতেছেন আমরা কি যারা বিশ্বাস শুধু সেই আয়তের নির্দেশটা আমাদের জন্য কাদের জন্য। আমাদের জন্য আমাদের জন্য তো ভালো করে বুঝেন আমাদের আল্লাহ কি করে আল্লাহ আল্লাহর দুইটা দুইটা যেমন এই মাহফিলের মাথায় কিছু লোক দাঁড়ায় আসে যেমন এখনো দাঁড়ায় আসে দেখতে হবে না এই মাইকের আওয়াজটা লোকটা পর্যন্ত যায় না তো আমি এখান থেকে বললাম ভাই আপনি বসে পড়েন হাতে সারা যান করে না আমার কথা শুনছে কেন মানতে পারলো কারণ লোকটা আমারে দেখছে আমাকে আমাকে কি বুঝা গেল কারো আনোজক করতে হলে তারে দেখতে হয় তারে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন কারো আলুবদ্ধ করতে হলে তাকে দেখতে হয় এই পর্দার আড়ালে কিছু লোক কথা বলতে তাকে আমি এখান থেকে বললাম পর্দার আড়ালে যারা কথা বলতেছেন তারা চুপ হয়ে যান এটা আমার আদেশ এটা আমার এদর্শ ওই পিছনের লোক মানতে পারবে কি পারবে না পারবে না কারো আনুবক্য করতে হলে তাকে দেখতে হয় কিংবা তার কথা সরাসরি শুনতে হয় এবার আল্লাহ আমাদের বললেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহর আনুবক্য করো আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি আল্লাহ কারণ এই মাহফিলে যারা আসেন বাসায় ঘুমাই দিলেন এখানে মাহফিল থেকে যে আদেশ নিষেধ দেওয়া হলো আপনি বাড়িতে গিয়ে ওই ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে যদি ওই কথাগুলো শুনিয়ে দেন তাহলে কেন মানতে পারলো কারণ এমন ব্যক্তির কাছ থেকে আমাদের আদেশ নিষেধ শুনেছে যেই ব্যক্তিটা আমাকে দেখেছে কিংবা আমার কথা শুনেছে প্রশ্ন উত্তর বুঝেন আমরা যখন সুযোগ হয়ে গেল আল্লাহ কে দেখিও নাই তুমি আল্লাহর কথা সরাসরি শুনিও নাই আনুগত্য কিভাবে করব আল্লাহ যেন এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলতে আমি দেখতে গিয়ে প্রথমে ঘর থেকে বাইপুল্লাহ গিয়েছেন বাইপুল্লাহ থেকে মদিনা গিয়েছেন মদিনা থেকে মদায়ম গিয়েছেন মাদায় থেকে বেতল হাম আমাদের নবী আল্লাহর তার চরম চক্ষে দেখেছেন আল্লাহর কথা শুনেছেন যেহেতু এখন আল্লাহ তো জবাব দিয়ে দিলেন যে নবীরে মানো যে নবী আমি আল্লাহকে দেখেছেন আমি আল্লাহর কথা শুনেছেন এবার আমরা আল্লাহকে দুই নাম্বার প্রশ্ন করতে পারি আল্লাহ কার আনুগত্য করতে হলে তো তার ভাষাটা না বুঝলে নাংলা ভাষায় কথা বলতেন হ্যাঁ হিন্দি ভাষায় নিশ্চিত বলতেন ইংরেজি নিশ্চিত ইংরেজিতে বলতেন কারণ ইংরেজি না বললে তো আমাদের পেটের ভাত হজম হয় না হ্যাঁ নবী ইংরেজিতে কথা বলতেন নবী যেই ভাষায় কথা বলেন পৃথিবীর আছে কি রে এখন আল্লাহ বললেন নবীর আনুগত্য করবীর না। বুঝিলাম আনুগত্য কিভাবে প্রশ্নটা কি করছে আরো উদাহরণ দিলে বুঝে আসবে ওই পাঞ্জাবি আরবি বুঝে না আরব পাঞ্জাবি ভাষা বুঝে না ওই পাঞ্জাবি কেন এক দোকানে কিছু জিনিস কেনার জন্য তো দোকানদার আরবের দোকানদার কোন দেশের কোন কোন ভা কথা বলে এখন কোন কারণে ওই পাঞ্জাবি ওই আরবের এই লোকের সাথে ঝগড়া লাগা ঝগড়া লাগায় কোন ভাষায় গেল না কোন ভাষা এই পাঞ্জাবি গালি ওই আরব ডুঝে কিছু বুঝে কিন্তু আরব চিন্তা করলো হে যেমন মুখের ভ্যাং চাইতেছে নিশ্চিত আমার গেল আরবিতে আরব গাইলাই ওই পাঞ্জাবি কিচ্ছু বুঝে পাঞ্জাবি গাইলাই পাঞ্জাবির গালি আরব বুঝে অনেকদিন পরে ওই পাঞ্জাবি তার এলাকার মানুষের কাছে গিয়ে বলে ভাই নবীর দেশের মানুষে কত ভালো কোরআন শরীফ আরে বলেন না বলেন না কি করেছে হেরেতে গাইলাই আরবি বুঝে না এই জন্য গালি না কি পরে বুঝে তো সে আরবি বুঝে না আরবিতে কি আছে কিছু বুঝবে আরে বুঝবে এই আমাদের দেশের বহুত মানুষ বলে এবার আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি আল্লাহ তুমি তো নবীর আধিপত্য করতে বলেছ অথচ তোমার নবীর ভাষা তো অধিকাংশ মানুষ পড়তেই পারে না যারাও পড়তে পারে তারা কোরআন মুখস্ত। আছে না কোরআনের আয়তের নজরুল বুঝে না হাদিসের বুঝে না এই লোকটা নবীর ভাষাই বুঝে না কেমনে করবে প্রশ্ন প্রশ্ন আল্লাহ কি জবাব দিচ্ছে একটু পর তো আমার সাথে না প্রশ্ন তো আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আরবি তুই বুঝি না নবির ভাষা পারি না পৃথিবীর অধিকাংশ জানি না হেরাস যাবে কিভাবে যেতে চান সবাই এরকম কেউ নাই তো এবার আল্লাহ জবাব দিচ্ছেন গুণা হবে না ভাই বলেন বলেন বলেন আমি এরপরে মিন বললে বলতে পারবেন তো মি কুম মানে তোমাদের মাঝে মিঙ্কুম মানে ভালো করে বুঝলেন ভালো করে বুঝলেন মিংকুম মানে তোমাদের সবাই বলতে হবে মিঙ্কুম মানে তোমাদের মিং মিং তোমাদের মাঝে ভালো করে বুঝেন আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে মাঝে তোমাদের বিশেষজ্ঞ হবে যেই ব্যক্তিটা হাদিস বিশেষজ্ঞ হবে যেই ব্যক্তিটা কোরআন খুলেই অদুর ফরজ চারটি শিরোনাম বলতে পারে নাম্বার আকারে লিখে দিতে পারে যেই ব্যক্তিটা হাদিসের এবারের পরে আর নবীকে মানলেই আল্লাহ মানা হবে ওই ব্যক্তিকে মানলেই না হবে নবী মানলেই এই সব নির্দেশের মাধ্যমে আল্লাহ আমাদের মত শব্দ হলো মিং বল তোমাদের মাঝের তোমাদের না সৌদি আরবের মাঝের আল্লাহ কি বলেছেন বলুন মিং এলে বলতে এ বলতো আমার এটা ছিল ইসলাম এই উপমহাদেশের মাটিতে ঢুকছে ঠিক আছে হাজার বছর পূর্বে যখন ইসলামী এই ইসলাম নামক এই জান্নাতি ধর্মটা এই উপাদেশে ঝুঁকেছে নামাজ পড়ার দরকার ছিল কি ছিল না অজু করার গোসল করার হজ করার ভালো করে বুঝেন ভালো করে বুঝেন ভালো করে বুঝে বুঝে বুঝে মাটিতে যখন ইসলাম নামক জানি ধর্ম ঢুকেছে তখন আমাদের মাঝের আমাদের ভিতরের যাদের বের করার মাধ্যমে এই উপমহাদেশে ইসলামটা ঢুকেছে যার বের করার মাধ্যমে ঢুকেছে আমাদের মাঝে সেই ইমামটা ছিল দুর্বল কেছিলাম সেই খিলজি বংশের মাধ্যমে সেই দাস বংশের মাধ্যমে যখন ইসলাম ঢুকেছে তখন তারা যেই ইসলাম এনেছেন তারা অজুর তরিকা এনেছেন হদের তরিকা এনেছেন জাকাতের তরিকা এনেছেন বিবাহের তরিকা এনেছেন যখন এনেছেন তখন এগুলো বললে ওলা যেই ইমামের মাধ্যমে আমাদের যে ব্যক্তি কোরআন মানো তার মানা হয় নবী মানা হয় নবী মানলেই আল্লাহ বলা হয় শ্রীলঙ্কার ইসলাম প্রবেশ করার ইতিহাস করেন দেখবেন যখন শ্রীলঙ্কার মাটিতে ইসলাম নামক জান্নাতি ধর্ম ঢুকেছে তখন তাহাদের মাঝের ইমাম কোরআন বিশেষজ্ঞ হাদিস বিশেষজ্ঞ উলুল আমর ফকি তাদের মাঝের ইমামটা ছিলেন ইমাম সাফাম বললে ঘুরা বলেন না ইমাম যার মাধ্যমে তারা আমল করে নবীর আনুগত্য করেন নবীর আনুগত্য করে আল্লাহর আনুগত্য করেন তাদের মাঝের তাদের মাঝের সেই ইমামটা হলেন ইমাম আহমদিন ইমাম ইমাম আবু হানিফা শ্রীলঙ্কার মাঝের ইমাম ইমাম বলেন না বলেন না ইমাম আরে সৌদি আরবের মাঝের ইমাম আর আল্লাহ বলেছেন মিং আমি করলাম সৌদি আরবের মাঝে ইমামটাকে বলেন না কে ইমাম আহমদুল হাম এবার আমি দরিল একদম বারবার সৌদি আরবের একজন প্রসিদ্ধ বন্ধুরা তাদের নিজস্বের থেকে এই শাহেখ মুহাম্মদার কিতাবুল ইসলাম শাহেখ আকরাম উজ্জামান বিন আব্দ সালাম সম্পাদনা করে তাদের প্রকাশনী থেকে বের করেছে বোঝা গেল এই শেখ আমাদের বাংলাদেশের শেখ না সৌদির শেখ ইমানের সাথে বলেন কোন দেশের শেখ বাংলাদেশের বাংলাদেশের শুধু আমাদের শেখ না দোস্তদের শেখ দোস্তদের ছিলেন বাংলাদেশের আর বলেন না বলুন না কোন দেশের সৌদির এই কিতাবের সাতাশি নাম্বার পৃষ্ঠায় তিনি লিখেন তিনি লিখেন যদি ব্যক্তি আম্মি হয় সাধারণ মানুষ হয় লায়স্ততি মারে পতল হুকি বিনী যে ব্যক্তি নিজে নিজে কোরআন হাদিস থেকে হুকুম বার করতে পারে না বাংলাদেশের শাহ না সৌদির শেখ আমাদের শাহ না দুস্থদের শেখ আরেকজন এই নিশ্চিত বরং আপনার পায়ের পাকা বিচার এই সব খালি হুজুর দরকার আপনাদের কারো দরকার নেই তিনি বলেছেন যখন কোন ব্যক্তির দিন শিখতে শুরু করে দেয় তখন আসমানের উপরে যারা নিচে যারা আছে এবং জমিনের উপরে যারা আসমানের নিচে যা আসে ভালো প্রাণী সব প্রাণী মিল্লা কি ওই সমুদ্রের নিচের মাছটাও ওই তালেবে এলমের জন্য আল্লাহর কাছে করতে থাকে এই ফজর হুজুরদের আপনাদের কারো দরকার নেই যদি এলেন সেখানে লোকটার নাম হলেন না আব্বার নাম কি নজরি এই শায়কের নামে আমাদের দেশের সিন্নি বক্তব্য দিতে দেবন্দিরা যদি কোন গরু বিক্রি করে তাহলে ওই গরুর দুধ খাওয়া চালু ঝুগুড় মধ্যে যখন ইংরেজ আসে ইংরেজরা যখন আসে ওহাবি নামটাকে জগন্য ভাবে ব্যবহার করতো যারা স্বাধীনতা জালাচ্ছে এক মহিলা আর এক মহিলার কয় যা তোর মুখে সুগর কি বলি এখন ওই মহিলার নতুন বিয়েছে শাশুড়ির কাছে গিয়ে আম্মা আমি ঝগড়া লাগছি আমার বললো আমি তাহলে এক করে বললাম তোর মুখে আর হ্যাঁ এমন ভাবে ব্যবহার করছে লোকটার নাম মোহাম্মদ লোকটার নাম কি আব্বার নাম আবদুল্লোহাব আব্বার নাম এবার মজার কথা বলি আপনাদেরকে এই মোহাম্মদ আব্দুল্লোহা জিন্দগিতে এই উপমহাদেশের মাটিতে পা রাখে নাই পা এরপরে নাকি আমরা ওয়াহা কেমন লোকটার নাম কি করেছে লোকটার নাম বলেন না না লোকটার নাম তো মোহাম্মদ যখন এই কাজ শুরু করছে না তখন আব্বা আব্দুল হাব খেপ তার ছেলে মোহাম্মদ তেজ্যপুত্র বসে ঠিক আছে বুঝা গেল আর তুল ওয়াহের পক্ষে কবর পূজার পক্ষে আর বিপক্ষে ভালো করে বুঝে ভালো করে বুঝে বুঝে পূজা যে ব্যক্তি তার মোহাম্মদ আর এই উপাদেশে পূজা নয় ওই কবর পূজা পূজা হাজার ব্যক্তি সাজিয়ে যারা গরিব দুখির পকেটের টাকা আরবের সেই মুহাম্মদের কাজের সাথে মিলে সুতরাং আমাদের নাম হয় আমাদের নাম হয় আর সেই আরবের আব্দুল ওয়াহাব। যে কবর পূজা ছিল তাদের কাজটা আরবের সেই কাদের সাথে মিলে যায় এই কবর পূজারী মাজার পূজারী রেজবি বেরলবি ভণ্ডরাই প্রকৃত আমাদের সাহেবনাথ দোস্ত বাংলাদেশের সাহেব সৌদি আরবে কোন দেশের তার কিতাব আমি অনুরোধ করে বলবো যদি কারো সন্দেহ থেকে দলিল সব হবে না গুনা হে আপনার আমল নামায় গুণা হলো আমি এটা চাই না আমি একটু রাগ না যদি বলেন দুই মিনিট দাঁড়ান আমি দেখে দেবো কিতাবটা আমি একটু রাগ করাম কিন্তু আমি চলে যাওয়ার পরে বলবেন আমি আমদাদি কিতাব থেকে দলিল দিয়েছি এটা বললে আপনার আমল নামায় গুণা না এই আর আল্লা বলেছেন আরবের শেয়ে বলে এবং আমরা আরবের শেখা কেউ মানে না আরবে মানে কি মানে ইমান মজবুত করেন মানে কি মানে না বরং আমরা লোকদেরকে বাধ্য করি আবু হানিফা না বলে কারলেন এবার আহমদ বিন আহ কারণ আল্লাহ বলেছেন মিং আরে ইমান বন্ধুদের কথা বললেন না মিং এই জন্য তারা আহমদ বিন আহম এই জন্য তারা প্রধান ছিল কি না প্রধান মস্তি বাংলাদেশের মুস্তি না সৌদের মুস্তি আর ইমার সাথে বলেন কোন দেশের মুস্তি সাধারণ না প্রধান মস্তি 4 বাংলাদেশের না সৌদি সৌদির প্রধান মুফতি লিখতে দেন ইমাম আহমদিন আমি ইমদিনের প্রশ্ন হলো ইমাম আবহানিবার মাজহাবের কথা তিনি বলেন কারণ আল্লাহ বলেছেন যুগ আমাকে পরীক্ষা করতে পারেন টে সার্চ দিবেন আব্দুর রহমানী পাবেন সেখানে পরিষ্কার লেখা বুঝে গেল মাঝহ দেখতে পারেনা মাঝাব মানে কি মানে তবে মবের পার্থক্য হলো তারা ইমাম আহমদিনের মাঝাব মানে কারণ আল্লাহ বলেছেন মিং বুঝছে না বল লাগায় কি লাগায় না আরে ভাই না করে না যে সৌদি আরবের দিয়ে মাঝহাবের বিরুদ্ধে কথা বলে মূর্খ, সৌদি তে মাজাব চলে না বুঝে যাবেন এই লোকটা চূড়ান্ত পর্যায়ের এক এক মিথ্য হয়তো চাহেল মূর্খ এই জন্য যে মাধাব চলে না কি চলে না শুধু আমরা মাধাব মানি না সৌদি সরকার ও মাধাব মানে শুধু আমরা মাধাব মানি না সৌদি ওলা মাধাব মানে এবার আপনাদের একটা ভয়ঙ্কর জিনিস দেখা শেষ করে দেবো নির্দিষ্ট কোন এক মা অনুসরণ করতে মুসলিম কি বাধ্য আমাদের লেখা নাকিদের লেখা ইংলিশ নাম শোনা মুসলিম ফলোয়ার পার্টিকুলার মধাব এটার নাম দিয়েছে আরবের কোন নাম হলো মুসলিম কি চার মজাহের কোন একটির অনুসরণে বাধ্য অনুবাদক মুজম্মেল হাব বিন সালাম সম্পাদনা করেছে আক্রামুজ্জামান বিন সালাম পৃথিবীর বক্তা আমাদের সম্পাদনা করেছেন যেই বই সেটার বত্রিশ পৃষ্ঠা কি লেখা আছে দেখেন ইবনো তাই বলেন যে ব্যক্তি নির্দিষ্ট না কি করবে আকরামুজামান বিন আব্দুল সালামদের এই ফতুয়া অনুযায়ী হেতে কোনদিন না জানি আব্দুর রহমান আর সুদির বুকে গুলি চালান এই জন্যই আমাদের করে বোমা হবে কি মারতে হবে বোঝা গেল এদের সেবাদের এইভাবে প্রকাশ্যে খুনের হত্যার বেরিয়ে নরসিং মাটিতে করার দৌসাহ আমাদের নিজেদের আত্মমর্যাদা বোধ কোথায় গেল যেখানে পৃথিবীর সমস্ত মৃত্যুকরা নরসিং মাটিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না সময় যাদের ভিতরে এমন হিংসা বিদ্বেষ আর জিজ্ঞাসা থাকে এরকম ব্যক্তিদের এই আর প্রোগ্রাম করতে দেওয়া যাবে যাবে যদি ওরা কেরম দেন আমাদের আরেকটা নাম আছে আমরা দেবন্দি আমরা কি আলু শূন্য কেন তাকমিলাম কেন ওই মানি ঐলামায় দেবন কি কাজ করেছেন যখন কোন দিনা নবীর ইজ্জত আবুর হেফাজত করেছে যখন কুরবানি পেশ করে উলামায়ের সন্তানেরা লিখনির মাধ্যমে বয়ানের মাধ্যমে তাদ্রিসের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে পরিষ্কার শব্দ বলি এখন ছিলেন যেমন সাহাবা দুঃখের বিরুদ্ধে সীশা ঢালা প্রাচীর হয়ে তাদের মুখুশ উন্মোচন করেছেন এখন যখন দুশ্মন এসেছে এখনো তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে